আসসালামুকমতারক আলহামদুলিল্লাহ নবীনা মোহামদিআ আজমাইন আনিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা ইমাম নবাবি রহমা লিখিত বই রিয়াদহীন থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যেই পরিচ্ছেদ থেকে যেই বিষয় আমরা আলোচনা করব সেটা হলেই বাবু জওয়াজ মারিদ আনা সাদিদুল ওয়াজা কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে এবং তার যদি কষ্ট হয় তাহলে সে কষ্টের কথা বলতে পারবে বলা যায় আসলে প্রত্যেকটা ক্ষেত্রে মহাদিসিন রাহিমাহুল্লাহ তাদের যেটা চেষ্টা সেটা হলেই যে হাদিস থেকে কোনো জিনিস যদি এসতেখরাজ করা যায় সেখান থেকে একটা হুকুম বের করা যায় তাহলে সেটা সেই কাজটা আমাদের জন্য শূন্যতে পরিণত হয়ে যায় তো কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে তাহলে সে সেই রোগের কথা বা সেই ব্যথার কথা মুখে উচ্চারণ করতে পারবে কি না এ বিষয়ে শরীয়তের বিধান কি। বলছেন তিনি বলেন যে আমি নবী করিমাস্লামের নিকটে যখন গেলাম তো দেখলাম জ্বর এসেছে প্রচন্ড জ্বর আমি ওনার গায়ে হাত দিলাম ওনাকে স্পর্শ করলাম ফাকুল তু এবং বললাম তো দেখলাম যে প্রচন্ড গরম ওনার গা খুব জ্বর এসেছে ফাকুল তো আমি বললাম আপনার তো খুব বেশি জ্বর এসেছে প্রচন্ড জ্বর এসেছে আজাল হা ইন্নি উ আকু কামা ইউ আকু রাজুম আমার যখন জ্বর আসে তখন তোমাদের দুইজন ব্যক্তির যে পরিমাণ জ্বর আসে আমি একাই সেই পরিমাণ জ্বর আসে আল্লাহ আকবর তো আল্লাহ নবী সাহাশালামকে বেশি জ্বর দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা ওনার মর্যাদাকে আরও বেশি বৃদ্ধি করে দেন সোমহান আল্লাহ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে আর সে অসুস্থতা যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহর এই সিদ্ধান্ত তাক দীরকে যদি সে মনে প্রাণে মেনে নেয় তাহলে এই রোগের কারণে আল্লাহ তালা তাকে ঘুনাঘমা করে দেন তো অন্যান্য মানুষের চাইতে আল্লাহ নবী সালাম যে রোগ হতো সে রোগটা ছিল আরো কঠিন হতো জটিল হতো তো এই হাদিস থেকে নবী রাহম উনি যে দলিল নিয়ে আসছেন যে আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আমার জ্বর হয়েছে প্রচুর তাহলে কোনো ব্যক্তি জ্বর যদি হয় সে বলতে পারবে আমার জ্বর হয়েছে মাথা ব্যথা আমার বুকের ব্যথা পেটের ব্যথা যে কষ্ট এটা সে বলতে পারবে। পারবেলাম ইয়ৌদিন ইশার দাবি সাদবিন আবি আকাশ রাজি আলাহ তিনি বললেন যে আমার নিকটে নবী করিম সাহসালাম আসলেন এবং আমাকে দেখার জন্য আসলেন আমি অসুস্থ অবস্থায় মেনু ওয়াজাইন ওই অসুস্থতা এবং ওই ব্যথা ইশতার দাবি যেই ব্যথাটি আমার জন্য অনেক বেড়ে গিয়েছিল যে ব্যথা আমার বেড়ে গিয়েছিল এবং সেই মুহুর্তে আমি আল্লাহ নবীকে বলেছিলাম বালাগাবি মা তারা আমার অবস্থা তো আপনি দেখছেন দু মালিন যে লম্বা হাদিস আমরা আগে শুনে আসছি উনি বলেছেন যে আমার তো অনেক মাল আছে অনেক সম্পদ আছে ও আল্লাহ ইল্লা ইবনাতি আর আমার মেয়ে একজন মেয়ে ছাড়া আর কোনো ওয়ারিশ নেই তো তিনি বলেছিলেন যে আমি কি আমার এই মালগুলি আমি আল্লাহ রাস্তায় সবগুলি সাদকা করতে পারবো তো আল্লাহ বলছেন না তো আল্লাহ বললেন যে হে সাদবেন আবে অস তুমি এইভাবে না দিয়ে তুমি তোমার সম্পদটা তোমার ওয়ারিশের জন্য রেখে যাও তোমার ওয়ারিশকে ফকির অবস্থায় রেখে তুমি মারা যাবা আর পরবর্তী তোমার ওয়ারিশ মানুষের দুয়ারে যে হাত ফালাবে তার চাইতে ওয়ারিসদের কাছে মান রেখে যাও এটা লম্বা হাদিস তো এই হাদিসে একটি কথা আছে সেটা হলেই ইয়াও দুনিমিন ওয়াজাইন ইস্তাদ আমার যে কষ্ট হয়েছিল সে কষ্টে এত বেশি কষ্ট হয়েছিল যে কারণে আল্লাহ নবী সালাম আমাকে দেখতে এসেছিলেন তো কষ্টের কথা বলা যায় প্রমাণ হলো বর্ণিত কাল তিনি বললেন কল আয়হা আয়স রাজ আনহা তিনি বললেন ওয়ারা আসা আমার মাথার ব্যাথা হায় আমার মাথার ব্যথা ফকা আল্লাহ নবী ইসালাম তো আল্লাহ নবী সাল্লাম বললেন বাল আনা ওয়ারা সাহু ওটা বলো না বলং বলো আমি বলছি হাই আমার মাথা ব্যথা আমি বলছি হায় আমার মাথার ব্যথা তো মাথার ব্যথা বলে আওয়াজ করে বলছিল শেখায়ত করতেছিল অভিযোগ করতেছিল তো এই ধরনের মাথার ব্যথা হোক পেটের ব্যথা হোক অসুস্থ হলে কাউকে এরকম বলা যেতে পারে যে আমার অসুখ হচ্ছে এই অসুখ এটা বলা যেতে পারে باب تلقين المحتضر لا إله إلا الله متو شجعي بيكتی كي لا إله إلا الله تلقين كورا جبكتی متو شجعي آشي متو نکوده چوليگ آشي كي شکن پره متو عجبه اوه بيكتی كاشي لا إله إلا الله تلقين كورا ايطا سننو اي بي شئي عن معاد ندي الله وانه قال قال رسول الله عزيزي من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة তিনি বলেন ব্যক্তিকে যায় না। বরং নিয়ম হলে যে তার কাছে যে বসে এটা বলা তার কাছে পড়া হয়তো ওই রোগী ওই অসুস্থ ব্যক্তি শুনতে শুনতে হয়তো মুখ থেকে যদি একবার সে পরে পড়ে ফেলে দেয় লাহ আল্লাহনবী বললেন যার শেষ কালেমা হবে লাহ সে জাননাতে প্রবেশ করবে কিন্তু ওই মৃত্যুর পূর্বে যে মানুষের কষ্ট এই কষ্টের সময় যদি কোনো ব্যক্তি তাকে বলে যে তুমি বলো লাহমদাল্লাহ তুমি বলো লাহমাল আর সে যে বলে আমি বলবো না তাহলে কুপুরি অবস্থা মারা গেল। নাকি এই তাকে হুকুম দেওয়া হবে না তাকে নির্দেশ দেওয়া হবে না যে তুমি পড়ো বরং তার কাছে যে তার কানে কাছে যে যেয়েটা তালক করবে এটা পড়বে লাহা ইহ কারণ হল যে যদি তার মুখে একবার চলে আসে তাহলে ইনশাল্লা আল্লাহ তাকে জান্ন দিয়ে দেবে বাবু মায়কুল হু বা মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় কি বলবে সব বিষয়ে আমরা গাইড পাচ্ছি কোথায় কি করতে হবে কোথায় কি করতে হবে কেমনে কি করতে হবে শরিয়ত আমাদেরকে সব বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করে দিয়েছেন বলছেন মৃত ব্যক্তির চোখ অনেক সময় খোলা থাকে তো তার চোখটাকে বন্ধ করার সময় কি বলতাম এ বিষয়ে তিনি বলেন যে রসুল্লাহাম আবু সালমার নিকট আসলেন যখন নাকি আবু সালমা মৃত্যুর পূর্বে মৃত্যুর সময় তার চোখটাকে সে উপরের দিকে তুলে ধরে রেখেছিল মৃত্যুর সময় চোখ মানুষ উনি বড় করে উপর দিয়ে তাকায় না তো যখন তার চোখটাকে সে উপরের দিকে যখন বড় করে রেখেছিল তখন আল্লাহ নবী সালাম আবু সালমার কাছে এসছে ফা আক মাসাহাহু এবং ওনার চোখের পাতাটি বুঝিয়ে দিয়েছেন চোখের পাতাটি বুঝিয়ে দিয়েছেন সোম্মা কাল এবং বললেন রুহ যখন কবজ করা হয় রুহ যখন বের করে নাও হয় তাবি আহুল বাসা রু তখন চোখ সেই রুহটাকে দেখতে থাকে যখন তাকে নিয়ে যায় তখন সেটাকে দেখতে থাকে আহলিহি এই কথা শোনার পর আবু সালামার পরিবারের লোকজন আওয়াজ করে কান্না শুরু করে দিল বুঝতে পারলো যে আবু সালামা মারা গেছে তার পরিবারের লোক কান্না শুরু করে দিল ফকল কোন বদা মূলক কোনহার করোনা ইকাত রোগী ব্যক্তিকে দেখতে এসে মৃত্যু সজ্জায় ব্যক্তি অথবা মৃত্যুর পর সে অবস্থায় কোনো ব্যক্তি যে যদি কিছু বলে তাহলে কি দোয়া বললেন আল্লাহ আবি সালামাদিন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রুগী সংক্রান্ত এবং মৃত্যু ব্যক্তির বিষয়ে শরীয়তের বিধান কি এবং গাইড কি এ বিষয়ে আমরা শুনে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে আমি আপনারা দেখছেন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 আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রুগী সংক্রান্ত এবং মৃত্যু ব্যক্তি সংক্রান্ত মাসাইল রেসআলহীন থেকে আমরা আলোচনা সরে আসতেছিলাম হাদিস থেকে এ বিষয়ে আমরা বিরতির পূর্বে যে হাদিসটা আমরা শ্রমণ করছিলাম সেটি হলই উম্মে সাল্লামা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে তার স্বামী আবু সালমা যখন মৃত্যুবরণ করছিল সেই মুহুর্তে আল্লাহ নবী সাল্লাম এসে দেখেন যে তার চোখটা খোলা আছে তো উনি চোখের পাতা বন্ধ করে দিলেন এবং বললেন এই মুহূর্তে তোমরা নিজেদের জন্য কোনো বদয়া কেউ করো না কারণ এই মুহূর্তে তোমরা যা কিছু বলবা ফেরেস্তা তার উপর আমিন বলবে এরপরে উনি বললেন আল্লাহ আবি সালামা দোয়া করলেন আয় আল্লাহ তুমি আবি সালামাকে ক্ষমা করে দাও ওয়ারফা দারুফ এবং হেদায়েত প্রাপ্তদের মাঝে তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও যারা তার রয়ে গেছে আল্লাহ তাদের মধ্যে থেকে তার প্রতিনিধি বানাও যারা তার রয়ে গেছে যারা তার পরবর্তীতে আছে আল্লাহ তুমি তার ওই ব্যক্তিরো আল্লাহ তাহলে চোখ বন্ধুর পর বা চোখ বন্ধের সময় এই দোয়া পড়া শূন্য এই দোয়া পড়া শূন্য তুমি তার কবরকে প্রশস্ত করে দাও এবং কবরকে আলোকে করে দাও এর পরে যেটা অধ্যায় সেটা হল বাবু বলছেন মৃতু ব্যক্তির জন্য কি পড়তে হবে এবং যে ব্যক্তির কেহ মারা গেছে তাহলে তার জন্য কি বলতে হবে মৃত ব্যক্তির অভিভাবকে কি বলতে হবে এ অধ্যায়ে প্রথম যে হাদিসটি আসে সেটাও উম্মে সালমার তালন হাদিস তিনি বলেন কাল আসুরাম মারিদ আজার তুমুল আল্লাহ রুম ইসলাম বললেন তুমি যখন কোনো মৃত্যু ব্যক্তির কাছে যাবা অথবা কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যখন তুমি যাও ফকু খায়রান তখন তুমি তাদের সম্পর্কে ভালো কথা বল। মৃত্যু বরণ করছে তখন তাকে নিয়ে কোনো সমালোচনা করা তার বিষয়ে কিছু খারাপ কিছু বলা এগুলি না বলে কি বলো ভালো কথা বলো ভালো কাজ করো কারণ সেই মুহূর্তে তুমি যা বলবা ফেরেস তারা তার উপর আমিন বলবে আল্লাহ নবীন আসলাম ফকুল তো আমি বললাম ইয়ার আল্লাহ আল্লাহাম আবু সালমা মারা গেছে আমার স্বামী মারা গেছে তিনি বললেন তুমি বলো আল্লাহ ফিরিলি আয়াল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ালাহু তাকে ক্ষমা করে দাও তাহলে মৃত্যুর সময় এই দোয়া পরতে হয় কারো যদি কেউ মারা যায় তখন সে নিজে এই দোয়াটি পড়বে কি পড়বে আল্লাহ্মিলি ওয়ালাহু আয়াল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ তাকেও ক্ষমা করো আ কেবিন হাসানান আয়াল্লাহ তুমি তার বদলে উত্তম প্রতিদান আমাকে দান করো স্বামীর বদলে উত্তম প্রতিদান আমাকে দান করো তার স্ত্রী সালমা ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি তাকেও ক্ষমা করে দাও আমাকেও ক্ষমা করে দাও আর এর বদলে উত্তম একটি প্রতিদান আল্লাহ তুমি আমাকে দান করো তো উম্মে সালমা বলছে তার উত্তম বদলা আমি এই পালাম যে পরবর্তীতে আল্লাহ নিলেন তো আমি যে আল্লাহ কাছে দোয়া করেছিলাম তুমি এর বদলে আমাকে উত্তম জিনিস দান করো তো আল্লাহ তার বদলে আমাকে দান করেছেন আল্লাহ তিনি বলেন বলতে শুনেছি তিনি বলেন যখন কোন বান্দা কোনো মুসিবত প্রাপ্ত হয়ে যায় কোনো বান্দা যখন কোনো মুসিবত চলে আসে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফায়াকুল তখন সে বলবে ইন্না লি ওয়া ইন্না ই র এটা শুধু মানুষ মারা গেলে তা নয় ক্ষতি হলে আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদান করোরা এ দোয়া যদি কেউ করে তাহলে আল্লাহ তালা তার মুসিবতে তাকে এবং তার আল্লাহ তাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলেন আমি সেভাবে দোয়াটি পড়লাম তো আল্লাহ আমাকে এই দোয়ার বদৌলতে তার উত্তম স্বামী আমাকে দান করলো নবী মোহাম্মদ তিনি বলেন বলেছেন যখন কোন বান্দার কোন সন্তান যদি মারা যায় কোন মানুষের কোন সন্ত সন্তান যদি মারা যায় কহর আলী মালা আল্লাহ তার ফেরেস্তাদেরকে বলেন কবস তোমরা কি আমার বান্দার সন্তানকে তোমরা কবজ করেছো। আমার বান্দার সন্তানকে তোমরা কি রুহ কবজ করেছো ফয়াকুল তারা বলবেন আম হা ফয়াকুল আল্লাহ তালা বলবেন কবস তুমার তোমরা কি তার অন্তরের ফলটি ছিঁড়িয়ে নিয়েছ হৃদয়ের ফলটি ছিঁড়িয়ে নিয়েছো সন্তান হৃদয়ের ফল না তার হৃদয়ের ফলকে তোমরা ছিঁড়িয়ে নিয়েছো ফায়াকুলুন তারা বলবে নাম হা ফায়াকুল তো আল্লাহ তালা বলবেন মাদা কল আবদি আমার বান্দার ছেলেকে তোমার মৃত্যু দিলা তার কলিজার টুকরাকে তোমরা ছিনিয়ে নিয়ে আসলা তো এরপর আমার বান্দা কি বলল ফায়াকুলুন তারা বলবে হামিদা কাবাস্তার যা আয় আল্লাহ মৃত্যুর পর সে বলেছে আলহামদুলিল্লাহ ইন্নাহি ওয়া ইন্না রজন এটা বলেছে আলহামদুল্লাহ যে আল্লাহর প্রশংসা আল্লাহ যা করে এর মধ্যে মঙ্গল আছে দিলেও আলহামদুলিল্লাহ নিয়ে গেলেও আলহামদুলিল্লাহ কারণ তার সময় এত এতটুকুই তো আলহামদুলিল্লাহ বলতে হবে বলতে হবে ইন্না রজন বলছেন ওই বান্দা তো এটা বললো তো আল্লাহ বলবেন ফিল এই ব্যক্তির জন্য জানাতে একটি ঘর তৈরি করো সুবাহান্লাহ এবং সেই বাড়ির তোমরা নাম রাখো প্রশংসার ঘর তাহলে সন্তান মারা যাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তকে মনি প্রাণে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের করে এবং এই দোয়া পরে ইন্না ওয়া ইন্না ইহি রাজন তাহলে এর ফজিরত হলেই আল্লাহ তাকে জান্ন করে দিবেন যে ঘরের নাম হল বাইতুল হাসান বলে আবু আনহু তিনি বলেন আমি তার যদি দুনিয়ায় তার কোনো মাহবুব পছন্দনীয় জিনিস যদি আমি তার কাছ থেকে ছিনে নেই আমি আমার কোনো বান্দার দুনিয়ায় পছন্দনীয় জিনিস যদি আমি তার কাছ থেকে ছিনে নেই বলছেন ধারণ করে এবং এর বিনিময় সবাবের আশা করে জাননাতে বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তোমার জানকে কমিয়ে দিব তোমার মালকে কমিয়ে দিব তোমার ফল ফুরাদ্বীপ কমিয়ে দিবো তো এই কুমানোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে পরীক্ষা করেন যে আমি দেখি আর মালটাকে ধ্বংস করে দিই কি বলে হাই হুতাশ করে নাকি বলে না আল্লাহর সিদ্ধান্ত এটাই বাস আলহামদুলিল্লাহ দেখি তার ছেড়ে ইন্তেকাল করুক ছেড়ে মরে যাক দেখি কি বলে সে আলহামদুলিল্লাহ বলে নাকি হাই হুতাশ করে তাহলে মুসিবত দুনিয়া আসবেই আর বালা মুসিবত আল্লাহ তালা দুনিয়ায় ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তারা দেয় তো যে কোনো বালামুসিবত আসুক সেটা ছোট হোক বা বড় হোক তো একজন সন্তান যদি মারা যায় তাহলে বড়ো মারা বলা মুসিবত তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি যদি দিন জোর গলায় চিল্লাই কোন লাভ আছে ছেলেকে জীবিত হবে ছেলেকে ঘুরে পাবে আচ্ছা আমি যদি মুখ থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহরই প্রশংসা ইন্না রিল্লাহি বা ইন্নাহি রজন আল্লাহ আমাকে দিয়েছিল তার নিয়ামত আল্লাহ তারা নিয়ে গেছে এটা আল্লাহ যেটা ফায়সালা সেটাই হয়েছে আমি এই বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের প্রতি আমি খুশি এবং আমি ধৈর্য ধারণ করলাম এর বিনিময়ে আল্লাহর কাছে আমি আখেরাতে চাই তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে জান্নাতে দিবেন আগে হাদিস হাসদিসে যে কোনো ব্যক্তির যদি দুটো সন্তান বালেগ হওয়ার পূর্বে যদি মারা যায় আর ওই পিতামাতা যদি তার এই সন্তানের মৃত্যুর কারণে যদি সে ধৈর্য ধারণ করে তাহলে সে অবশ্যই জাননাতে যাবে তিনি বলেন যে রসু নবীর কাছে এই প্রস্তাব পাঠিয়েছেন তা তাকে ডাকি পাঠিয়ে দিয়েছেন অতুখ বিরুহ এবং তাকে খবর দিয়েছেন আন্না সাবি তার একটা ছোট বাচ্চা মৃত্যু সজ্জায় অবস্থায় আল্লাহ সে মৃত্যু সজ্জায় আসে আপনি একটু আসুন আলীর রসুল তো আল্লাহ রসুল তখন বললেন এর জি ইহা তোমরা তার কাছে যাও মেয়েকে যা বলো আকবির হা তাকে খবর দাও সেটাও আল্লাহ আর যা নিয়েছে সেটাও মুসাম্মা প্রত্যেক জিনিসের জন্য নির্দিষ্ট একটি সময় সীমা আছে সময় রেখা আছে তুমি তাদেরকে নির্দেশ দাও ফালি তসবির ওয়ালি তাহ যদি সে মারাই যায় তাহলে সে তারা যেন ধৈর্য ধারণ করে এবং এর বিনিময় যেন সবাব চায় এর বিনিময় যেন সবাব চাই এ বিষয়ে আরও কিছু আলোচনা আমাদের সামনে আছে যা আমরা পরবর্তী দর্শে শুনব ইনশাল্লাহ তালা সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে নেক আমল করা তৌফি দান করুন ওয়াহরুদআনা আলহামদুলিল্লাহ রবী আলমিন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 समाधान डोनेशन जी के समर्थन कर डोनेशन जैकत रोड बार्मिंग पोस्ट शर्टको जी टू एलोडी थ्री जीरो जीरो नम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओवान यो अंबर जिरो डबल वान थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू समाधान